সাদ শাহ ইবনুসাদ রাজিয়াল্লাহ হতে এ হাদিস বর্ণিত তিনি আরও বলেছেন জুমুয়া সালাতের পরই আমরা কায়লুল্লাহ অর্থাৎ দুপুরের সয়ন ও হালকা নিদ্রা এবং দুপুরের আহার্য গ্রহণ করতাম